السلام عليكم ورحمة الله الحمد لله. الحمد لله نحمده ونؤمن به ونتوكل عليه ওয়া আউযু বিল্লাহি মিন শুর URI আনফাসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়ুদ্লিলহু ফালা হাদিয়ালা ওয়া হু আহ দূল শরী কলম ওন সইদন অনদন আহ বিবহ মনা দু শু সোলি মোহাম্মদ আর মুহাম কমা সোল কাহি দু বারিক আল মুহাম্মী মোহাম্মদ কমারকাল বিস্মিল্লাহ মানুর্ উল ইস অল রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলা ওলামাই গ্রামের পক্ষে আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিরের সম্মানিত সভাপতি বিদিন হজরতুল আল্লাম শেখ জামাল উদ্দিন মাহমুদ সঞ্জিপি হাফিজ্লাহ তালা উপস্থিত আলামায় ক্রাম মুরবিআ দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ পর্দার আলের মা ও অরিমের অশী মেহরবানি যিনি বাধা বিপত্তি উপেক্ষা করে জন্নতের এই বাগানে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন তাই শুরুতেই মহান রবের সুক্রিয়া আদায় করি সকলেই জবান খুলে প্রাণ খুলে কালীমাতুর শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ थे के आया तिलावत मकसद दुनिया क्यों जो का धराशायी करते चाय तक तरह प्रथम टार्गेट था हाथ अकजू कर পুলিশ যখন কাউকে গ্রেফতার করে তখন শুরুতেই তার হাতে হ্যান্ডক্যাপ দেয়। কেন যেন এই ব্যক্তির মধ্যে কোনো রকমের প্রতিরোধ শক্তি থাকলেও সে যেন তার প্রতিরোধ ক্ষমতা হারাইয়া ফেলে নিষ্ক্রিয় হয়ে যায় সেজন্যে প্রথম টার্গেট থাকে হচ্ছে তার হাতকে নিষ্ক্রিয় করে দেওয়া শয়তান তার মিশন বাস্তবায়নের জন্য সর্বপ্রথম যে টার্গেটটা ওই টার্গেট সম্পর্কে রব্যে কারিম আমাদেরকে জানাই দিচ্ছেন সতর্ক করেছেন রে ক্যারিম বলছেন বলেন বান্দা। শয়তান যখন তোমাকে ধরাশাহী করতে চায় সর্বপ্রথম শৈতানের টার্গেট যেটা সে করে सर्वप्रथम से मानुषर अंतर थे दिल और दिमाग थे आल्ला भूलिया दे का भूलिया देतारा शयतान मानुष के धोखा देवार जान नाम रास्ते उठान प्रथम टार्गेट हल से मानुस दिल और दिमाग थके आल्ला कथा भूलिया যখন ভুলাইতে পারে তখন ওই বান্দাকে দিয়ে শয়তান যা ইচ্ছা তাই করাইতে পারে যেন আল্লাহকে ভুলে না যায় অরব্য করিম সুরা আল বকার আয়াত নম্বর একশো চৌত্রিশ দুই নম্বর পারা হাফিজরীফের দুই নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন উপায় রে কেরিম বলেন রব্যে ক্যারি বলেন বান্দা শয়তান যখন তোমাকে তোমার দিল থেকে আমাকে ভুলে চাইবে বান্দা তখন তুমি আমাকে মনে করো আমাকে মনে মনে আমি সাথে সাথে তোমাকেও করব শয়তান তখন আর ধারে কাছে আসতে পারবে না আল্লাহরে মনে করলে আল্লাহ মনে করে এটা হইলো মূল কথা কুরুনি আর এই দুইটা বাক্যের আলোচনায় আজকে হবিনশাল আল্লাহ যতটুকু সম্ভব কিন্তু আপনাদের মাথার মধ্যে শেষ পর্যন্ত যেন এই কথাটা থাকে আলোচনা কি হচ্ছে এটা আমার বড় সব সময় আমি বলি বক্তা যখন আলোচনা করে করে খুব এইটাই এখন যথেষ্ট আমাদের উস্তাদা নতুন যখন ছাত্র ভর্তি হয় তো মোহতামিম সাহেব জিজ্ঞেস করেন হজুর আপনার জামাতের ছাত্রের কি খবর ভালো ছাত্র আসছে তো তো হজুর আসছে ভালো ছাত্র আসছে আসছে তারপরেও একটু জাগা মতো মাথা টাতা লাড়াইল ইনশাল তো বলতিছিলাম যে বক্তা যখন বয়ান করে শ্রোতারা মাথা মুথা লড়ায় কান্নাকাটি করে হাসাই সব দেয় মাহফিল থেকে যখন বের হয় কেউ যখন জিজ্ঞেস করে ভাই কি ঠিক আছে কথা কারণ বক্তার নিজেরও জানা নেই কি বিষয়ে আলোচনা চলতেছে শ্রোতারও খবরও নাই কি বিষয়ে শুনলাম আগাও নাই মাথাও নাই নাই সারা দুনিয়া ঘুইরা। বক্তা থাকে একদুনিয়ায় শ্রোতারা আরেক দুনিয়ায় কথাবার্তা হাটেন কি দিয়া এটাও বলতে চিন্তা আপনাদের এলাকায় মাথা দিয়া হাটে কে কে আরে মাথা দিয়া হাটে কে কে একজনও না তো এই কথাটা বলেন না কেন হাটেন কি দিয়া আর ও বলেন মুখ খোলেন হাটেন কি দিয়া তো হাত লড়ে কিনা কেন লড়ে হাটেন হাত হাত দিয়া না পাও দিয়া হাটেন পাও দিয়া হাত লড়ে কেন হাত নড়ে নড়ে পাউকে বলে দোস্ত চলার মধ্যে তুমি একানা তোমার সাথে আমরাও আছি তখন পাও চলার মধ্যে গতি পায় বিশ্বাস না হইলে এখন ওইটা ওই খালি জায়গা আছে। পকেটের মধ্যে হাত দি একটা দৌড় দিতেন এই মাথাতে ওই মাথায় দৌড় দিবেন পকেটে হাত দিয়া আবার ওই মাথা থেকে এই মাথায় দৌড় দিবেন পকেট থেকে হাতটা খুঁইলা দেখবেন দশ গুণ স্প্রিটে দৌড়েছে কেন ওই হাত লড়লে দৌড়ের মধ্যে কি আসে কিন্তু হাত কিন্তু হাত দিয়া দৌড়ায় আপনারা তো বক্তা না কিন্তু বক্তার সাথে সাথে একটু ইয়েস নট হা হু জি বুঝছি এগুলা বললে বক্তার বলার মধ্যে স্প্রিট আসে আমিও গেছি ময়রা আপনারাও ময়রা যান যা করে আল্লাহ আশেপাশে না। আবার বলে লী হিত অনেকে বলে হুজুর এত জোরে তাকবির দেন কি আপনারা আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ আর আমি ঘটনা শুনাইতেছি সুহান বলতে বলছি নাকি আল্লাহ কি আল্লাহ না, শুনে না আল্লাহ শোনেনা তো আমরা এত জোরে বলি কেন এটাও বোঝা দরকার আল্লাহর হাবিব সাল্লাহু আলি আসাল্লাম বলেছেন যখন আজানের ধনী উচ্চারিত হয় উচ্চারিত হয় তখন আমি খালি চোখ বন্ধা কল্পনা করতাম কেমন দেখা যায় রে তখন যখন দৌড়ায় আর বায়ু ছুটে ঢাকা শহরে আগে কিছু টেম্প উচল তো উঠায় আর আমি ওই চোখ বন্ধ করলে আমার ওই শয়তানের কল্পনা করলে চোখের সামনে আসা পড়তো ওই টেম্পুগুলা তো আজানের আওয়াজ শুনলে শয়তান যে দৌড়ায় আর একটা জ্বলন্ত নমুনা হচ্ছে বর্তমান বাংলাদেশের কিছু কুলাঙ্গার এটা প্রমাণ ঠিক তো বলছেন কেমনে। কিছু কুলাঙ্গারের আজানের আওয়াজে নাকি শব্দঘষণ হয় নাওয়াজ কই তো ডরায় শতানের সাথে খাতির নষ্ট হয়ে যাবে এগুলার এই জন্য কথাবার্তা আস্তে আস্তে বলে নওয় মুসলমানদের অন্তর আলোড়িত হয় কথা বলেন ঠিক কিনা আজানের আওয়াজ যত দূর যায় ওই পুরা এলাকাটা শয়তান মুক্ত হইয়া পবিত্র হয়ে যায় কথা ঠিক বলে আজানের শব্দ দূষণ হয় ঘটনাটা কি বলে ঘটনা আছে কারণ হইল ওগুলার সবগুলার মাথার মধ্যে শয়তান বাড়ি বানাইছে যখন আজানের আওয়াজ উচ্চারিত হয় শান পালানোর জন্যে চারুদিকে যখন দৌড়াদৌড়ি শুরু করে তখন মাথার মধ্যে গন্ডগোল লাগে शब्द इंशाला दोस्त मतने आवाज कर अल्लाह को এই জন্য বলি এই মাহফিলটা কান্দরা দেখাইতেছিলে নকলে কুফুর কুফুর না কান্দরা দেখায় এই যে তোর নাইটার কিছু লাগাইছিলাম এটা মৌলিক খপ্পরে পড়লো কেমনি উ দেখাই সোরডা কয় বস আছে আশেপাশে সব মশাই বুঝছিস আমরা এই জন্য জোরে জোরে ত্যাগ দিয়ে সব গুলারে ধাওয়ার উপর রাখবো ইনশালাহি থাকবে আছে মানুষ আমরা আর বাসি না पूरा महफिल शेष पर्तार की आयात व्याख्या नामे जिकिर करा कार नामे कार नामे এখানে দুই গ্রুপ হয়ে গেছে দুই গ্রুপ এক গ্রুপ হইলো এই শুধু আল্লাহ আল্লাহ কোনোল তোমার কাছে তো বাংলা তরজমা থাকে তো বাংলা তরজমা দেখা সুরা মুজাম্মিল খুলে দেখো রব্বিক কি বলছেন আল্লাহ আরো জোরে নামে কার কথা কার কথা রব্বিক আয়াত নাম্বার একচল্লিশ ফোরটি ওয়ান একচল্লিশ বাইশ নম্বর পাড়া হাফিজ কুরআন শরীফ এর দুই নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন এ দুেন এই মন্দারে জিকির করো আল্লাহ রামে কার নামেলা জিকির করব কার নামে জিকির হইল এবাদত জিকির কি আরো জোরে জিকির কি এবারত করব একমাত্র মাহ বুদের কার ওই যে কালিমা পরিলা ই ছাড়া ছাড়ি গ্রুপ একটার সাথে বাড়ার বাড়ি গ্রুপ আছে আরেকটা আর কোনডা ওই দেখবেন বাবার দরবারে যায় খাজার দরবারে যায় ওরসের সময় গাড়ি ভাড়া কইরা হাজার হাজার মানুষ যায় বেটা বেটি ভিতরে একসাথে বৈশাখা গলার মধ্যে আরেক পাগড়ি ঝুলাইয়া কি সুন্দর সাইজা সুইজা আহারে সুরমা টুরমা লাগাইয়া গলার মধ্যে গরুর মালার মতো গরুর মালা লাগায় দুই চারটা আশেপাশে রাখে আর ডান্স দেয় জিকির করে আর আল্লাহর কসম ওই মুড়িদের ইমান থাকতে পারে না আর যেই সমস্ত খাজারা ওই মুরিদদেরকে আটকায় না এ না আমার নামে কেন জিকির করবি জিকির করবি আল্লাহর নামে আমি অত ওই আল্লাহর গোলাম যেই বাবারা ওই খাজারা ওই মরিদদেরকে বাধা দেয় না আল্লাহর কসম ওই খাজারা সুজদা মুশিক কথা কার হালা আমার এটা হলো এক ব্যাখ্যা আল্লাহ নামের জিকির করবেন বেশি বেশি তেজবি তেহলিল পড়বেন বেশি বেশি সকাল সন্ধ্যা সূর্য ওঠার আগে সূর্য ওঠার ডুবার আগে এগুলাও একটা জিকিরের সময় আবার সকাল সন্ধ্যা ও সব হৌহ আসিলা এটাও একটা সময় সূর্য ওঠার আগেও একটা সময় ডুবার আগেও একটা সময় আবার সকাল সন্ধ্যা সূর্য ডুবার পরে সূর্য ওঠার পরে এগুলাও একটা সময় এই সকাল সন্ধ্যার তেজবি গুলো পড়বেন ইনশা আল্লাহ তাইলে শয়তানার ধারে কাছে আসবে না এই এক ব্যাখ্যা দিলাম কাছে অনেক মানুষ কি ঘটনা কি বড় বিপদে আছে হুজুর কি বিপদ কথা শুনে না একটা তাবিজ তাবিজ দেন না হুজুর কোরআন রে আল্লাহ বানাইছে তাবিজের এর কিতাব আর হুজুর গড়ে বানাইছে ওই তাবিজের ফ্যাক্টরি সংসদে পাশ করার জন্য নাজিল করছেন কথা ঠিক কিনা কোরআন কে আমার জীবন বিধান বাড়ানোর জন্য কোরআন কে আল্লাহ গলায় ঝুলানোর জন্য আর তাবিজ বাড়ানোর জন্য নাজিল করেন নাই কথা ঠিক হুজুর একটা তাবিজ দেন কেন পোলায় কথা শোনে না আরেকজন আসা বলে হুজুর বিবি কথা না। একটা তাবিজ দেন রব ক্যারিম বলেন বান্দা করুন কোর কোম্বানি হইল বান্দা কথা মানো না তোমার সন্তান তোমার কথা মানবে না তুমি তোমার মালিকের কথা মানো না কথা মানো না তোমার বিবি তোমার কথা মানবে কোন দুঃখে কথা ঠিক কিনা তুমি আল্লাহর কথা মানা শুরু করো দেখবা গোটা দুনিয়ার তোমার কথা মানা শুরু করবে। আমাদের এক ছিলেন। হজরত আবদুল ওয়াহে চিস্তি রহমাতুল্লাহ আলাই বড় বুজুর্গ মানুষ ছিলেন আমি সাধারণত কোরআন এবং হাদিসের ঘটনা ছাড়া আমি ঘটনা শোনাই না কিন্তু যদি দেখি আমাদের বড়দের বর্ণনা আর চিন্তা করে না যে বড়রা আলতায় না আমাদের বড়দের আমাদের আস্থা বিশ্বাস ভরসা সবকিছু আছে তো আমাদের বড়দের কিতাবে আলহামদুলিল্লা পেয়েছি রহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে খালি একটা দোয়া করতেন কি দোয়া আল্লাহ আমারে আমার জান্নাতের বিবিরা একটু দেখায় আল্লাহ জান্নাতের বিবি দেখা দাও আল্লাহ দুনিয়ায় আসলে হাদিসের কথা আল্লাহর বহু বান্ধায় মনে আছে দেখতে সুন্দর না কাপড় চোপড়া অসুন্দর দাড়ি চুলুস খুশকু কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় কিন্তু তার আমল আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় দোস্ত আল্লাহর কাছে যখন কোনো আবদার করে বায়না করে রব্বেকার সাথে সাথে পুরা করে দেন আব্দুল দ চিস্তি ওই ধরনের বুজুর্গ ওই মাপের বুজুর্গ ছিলেন আর আপনি স্বপ্নে দেখে রাতে যে আল্লাহ তাকে স্বপ্নের দিচ্ছেন যে তোমার জান্নাতের বিবি আফ্রিকায় থাকে নাম হইলো মাইমুনা ঠিকানা জানাই দিচ্ছে সশ আব্দুল ওয়াহেদ চিস্তি রহমতুল্লাহ আলাই দৌড়ে গেছেন বহু কষ্ট করে আফ্রিকায় খুঁজতে খুঁজতে ওই এলাকায় যায় পড়ছে যেখানে মাইমুনা থাকে লোকজন কে জিজ্ঞেস করে ও ভাই মাইম নামে হুজুর বড় বিশ্বাস মনে করছে জামনাথের বিবি যেহেতু বড় হুজুর টুজুর সুহান আল্লাহ এখন তো আম্মা হুজুর। বক্তা বাড়িছে বক্তাহা আমি বলি এই বেডি বিশ্বাস যদি বাইর হয় আহারে জুয়ান পোলাপায় মুড়িতে অভাবইত না কথা কোন ঠিক কিনা সুহান আল্লাহ কয়েকদিন আগে এক জায়গায় মাহ ফিলে যায় হুজুর এই হুজুর আগে বেটি আসিল মহিলা ছিল মহিলা রূপান্তরিত হয়ে গেছে এখন বক্ত হয়ে গেছে কি যে তামাশা চলতেছে বাংলাদেশে ছাব্বিশ ইন্সি বক্তা কিছু গান টান সময় পারে আজিব তামাশাস এলাম রে ভাই মাঝে মধ্যে আশ্চর্য হয়ে আবার মাঝে মধ্যে চিন্তা করি দেওয়ানবাগির যদি হাজার হাজার মুড়ি থাকতে পারে তো এই কি। এই মদিনা পানির ট্যাঙ্কির মতো লোকটা যার কিচ্ছু নাই এর কাছে মানুষ যায় যখন গুমরা হয় এই এইরকম বেকুফ মানুষ আল্লাহ জাহেল এদেরকে ভক্তি শ্রদ্ধা করে মানুষ তো যাই হোক হজরত আব্দুল ওয়াহেদ চিস্তি রহমতুল্লাহ আলাই এলাকার বাসী সবার কাছে খোঁজ খবর নিতেছে সে কেউ চিনে না তো এক রাখাল বলে ভাই এই এইরকম বড় হুজুর টুজুর তো কেউ রে চিনি না বাকি ওই পাহাড়ের চিপায় একটা মেয়ে থাকে নামুন বকরি টকরি চড়াই যায় দেখো সে কিনা যে দেখেন হ্যাঁ বকরি চড়াচ্ছে কিন্তু সে গাছের নিচে নামাজ পড়তেছে গাছের নিচে নামাজ পড়তেছে এটা তো আশ্চর্য নামাজ বান্দা পড়বেই পড়তেই পারে আশ্চর্য হয়েছেন যিনি তিনি যেই দৃশ্যে कैकट बाघ से घुरा घूर करते छागल घास खाइ छा छागल आश्चर्य शेख अब्दुल्लाहम्लाजी अपेक्षा करते मैम कमज शेष कर जिज्ञेस कर बग सगोल केदेख का धावा सगलों के केदे का पालाना মাইমোনা যখন সালাম ফিরাইলো জিজ্ঞেস করলেন বোন কি করছ যাদু তুমি কি জাদু করছ মাইমুনা বলে ভাই আমি জাদু করি নাই আমি আমার রবের সাথে চুক্তি করছি চুক্তি আমার রব বলেছে করুন করুকুম ওরে বান্দি তুই আমার অনুসরণ অনুকরণ কর তুই আমার বান্দি হয়ে যা আমার গোলাম হয়ে যা গোটা দুনিয়ার মশলুক আমি আল্লাহ তোর গোলাম বানাই দিব আমি তো নামাজে দাঁড়াই আমার রবের গোলামি শুরু করছি আমার রব বাঘেরে আমার গোলাম বানাইয়া দিছে ছাগল আমার গোলাম বানায়া দিছে বাঘরে আমি বলেছি এ বাঘ খবরদার ছাগলের দিকে আসবি না ছাগলকে বলেছি এ ছাগল বাঘকে পালাবি না। আমার কথা মানা শুরু করেছে বাগ আমার কথা মানা শুরু করেছে তোমার কথা মাননেওয়ালা বানাইয়া দিব কথা বুঝতেছে এক ব্যাখ্যা এই ব্যাখ্যা একটু তাড়াহুড়া করে কিন্তু জরুরি কথাগুলা পরে আসবে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরা শুনবেননি না আমার রায়খা পালাইবেন পড়েন সাথে সাথে আমার সাথে পড়েন রব্যে ক্যারিম বলেন বান্দা খেদমতে যাবে আরে দোস্ত দেখো না আল্লাহ মাহমুদ শফি হাফিজ নানান জায়গায় নেওয়ার জন্য হেলিকপ্টার যায় আইসা তাকে হুজুর যাইতে পারেন না ठीक कारण की कारण की रब्बे कैरिमें बंदारे तुम अबाद बाढ़ा दिसो आल्लाखलुक तुम्हारे खिदमते लगाम করবে। ফসল নষ্ট হবে না আপনি আবাদত ছেড়ে দিবেন সব গদিল হবে বান্দা তুমি আমারে ভয় করি তুমি বাংলাদেশে বাংলাদেশে না গোটা দুনিয়ায় এখন যত সংখ্যায় মুসলমান আছে এত পরিমাণ মুসলমান ইসলামের ইতিহাসে কোনো কালে ছিল না কথা কন ঠিক কিনা सलमान हाथों जो अस्त्र आस्त्र इतिहास ना मुसलमान हाथी जो सम्पद आत सम्पद इन इतिहास ना ठीक है कथा अथच मुसलमान एखंड मानुषाई खाए खाए कथा क्या मुसलमान आल्ला भूले ग আল্লাহকে ভুলে গেছে মুসলমানা আমি আমার আত্মমর্যাদা আমার পরিচয় ভুলে গেছি যার কারণে এখন নাস্তিক কুলাঙ্গাররা আমাদেরকে খোচার উপর রাখে গুটার উপর রাখে কতক্ষণ ঠিক কিনা ছোট্ট একটা উদাহরণ না দিলে বুঝবেন না বনের পাশ দিয়া এক রাখাল বক্রি চড়ায় হঠাৎ দেখে বনের ভেতর থেকে ছোট্ট বাঘের বাচ্চা একটা বেড়ে রাখালের দেখে মায়া লাগছে হারে এই বাচ্চাটাতে কোনো হিংস্র জন্তু খেয়ে ফেলতে পারে আমি বাড়িতে নিয়ে যাই লালন পালন করবো বাড়িতে আন পড়ছে মুসিবতে বাঘের নাই দাঁত খাইতে পারে না গুস্ত ঘাস খায় না দুধ খাবে মাতো নাই না রাখাল চিন্তা করছে দেখি আমার ছাগলের ওলারের মধ্যে লাগাইয়া দেখি খায়নি তো লাগিয়ে দিছে বাগে ও খিদার মধ্যে কি করবে খাইছে লাগে। এখন বাঘ ওই ছাগলের দুধ খেয়ে খেয়ে চলে কিন্তু সে মনে করছে এক এক ভাইয়ের এক এক রকম শরীরের রং থাকে আমার চেহারা তো আর দেখে না নিজের চেহারা নিজে দেখে সমস্যা হয়েছে কদিন পরে ওই ছোট্ট ছোট্ট বকরিগুলো একটু একটু বড় হওয়া শুরু হয়েছে ছোট্ট ছোট্ট শিং ওঠা শুরু হয়েছে বক্রির যখন শিং বের হয় তখন তার অভ্যাস হইল যাইয়া ওই দেওয়ালের মধ্যে এইরকম মাথা দিয়া ঘষে গাছের মধ্যে ঘষে আরেক বক্রির সাথে এরকম গুতা করে দেখছেন আপনারা কথা কয় না ওই বকরিগুলা যায়া, নিজেরা নিজেরা এরকম গুতাগুতি করে দুই এক গুতা বাঘের দেয় বাগের গাছে মেজাজ খারাপ হইয়া আমি খালি গুতা খাম একদিন নিজে যায়া দিয়েছে গুতা গুতা দিয়া খাইছে ব্যথা এত শিং নাই এখন আর গুঁতা দেয় না ছাগলের টের পাইছে দুর্বলতা এইবার ছাগল কেউ পিছন দেয় দেয় খালি গুতা খায় ছাগলের দূর থেকে দৃশ্য দেখছে দেখে তার ঘিন লাগছে কিরে আমার জাতিরে ছাগলের বাচ্চায় গুতায় দিছে দৌড়ানি দৌড়ানি দিয়ে আগে বাঘের বাচ্চারা ধরছে আগে ঘর বাঘের বাচ্চারে ধৈর্য হয়ে গেছে জঙ্গলে চেহারা দেখছে দেখে লাভ এটা কি পিছনে তাকায় দেখে না আশেপাশে বসে নাই আমারই চেহারা পানি না খাইয়া দৌড়ে বসের কাছ আসে বলে বস কিরে আমার চেহারা দেখি আপনার মতন ছাগলের তুই এখন ছাগলের গুতা খাস কারণ তুই তোর পরিচয় ভুইলে গেছ এ মুসলমান আজকে মুসলমান আত্মমর্যাদা ভুইলা নিজের চেতনার মধ্যে ওই মুস্রিকদের চেতনা লালন করার কারণে মুসলমান ভুলে গেছে সে শাহজাল আল ইমানির সন্তান যার কারণে আজকে ওই শাহরিয়ার কবিরের মতো ছগরের বাচ্চারা মুসলমানদেরকে গুতার উপর কথা তুমি কাকে ভয় পাও কাউকে ভয় পাওয়ার দরকার নাই তুমি খালি বললা আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইনা पत जे रास्ता दिए अमर जाएलिस कारण की कारण की कारण हईल हजरत अमर दिल्ली পুরা আল্লা তালার ভয়ে ভরপুর ছিল সুবাহান আমরা যখন কেউ হকের হকের পক্ষ নেই সর্বোচ্চ তাকে আমরা কি বলি লোকটা হকপন্থী বলি কিনা লোকটা কি এর বড় কিছু বলা যায় আর কি বলবেন লোকটা হকপন্থী হজরত রসুল করিম সাল্লাম ওমর সম্পর্কে বলছেন উল্টা কথা যায় হক পন্থী না বরং হক ওমর পন্থী এত বড় মানুষ ওমর জান্ন রসুল জান্নাতের সুসংবাদ দিয়ে দিছেন মেয়ারাজের রাতে আইসা রসুল জানায় দিস উমর আমি জানতে তোমার বাড়ি দেখছি কি সুন্দর বাড়ি আমার মন চাইছিল ওই বাড়ির ভেতরে একটু ঢুকতে কিন্তু আমি জানি তোমার গাইরত আত্মমর্যাদা আমি জানি তোমার পৃষ্টির সম্পর্কে আমি এই জন্য ঢুকি নাই ওমর জানো তুমি মাইন না করো এই জন্য ঢুকি নাই হজরত ওমর শিশুর মতো হাউমাউ করে কান্না শুরু করে বলেনি আর আপনি আমার ঘরে ঢুকলে বুঝি আমি মাইন করতাম কেন ঢুকলেন না ওমর এত বড় মানুষ मृत्युर हजरत पेटर मध्य विषा छुड़ी दिए जो आगा कर बे गा दिया पेचाया जो भुड़ी अटकैया हजरत अमर के अब्दुल्लेब अमर फोलर मध्य सया रखा আল্লাহ আকবার মৃত্যুর মুখে জীবন জমিনের মধ্যে তুমি ধ্বংস হইয়া যাবা তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে কত ভয় ছিল ওমর আল্লাহর ভয় কত ভিতরে ছিল দোস্ত এই জন্যেম গোটা দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে এখনো সময় আছে যদি বাংলাদেশের মানুষকে ভয় করে কেবল সমস্ত শক্তি ছোট্ট বাংলাদেশের নামটা শুনলে থর থর করে কাঁপতে বাধ্য কতক্ষণ ঠিক কিনা রব্বে বলেন বান্দা করুন তুমি আমাকে তোমার আরামের বিছানায় ভুলে যাও না ফজরের ভক্ত যখন ডাক আসে আসফল ও মো মিন ঘুমের চেন নামাজ যুত আরামের বিছানা ছাডো তুমি যদি আল্লাহ না আল্লাহ আকবার। আমরা তো দু আল্লাহকে মনে করি বিপদে পড়লে তাই না হুজুর একটু দোয়া করেন কেন কি হয়েছে হুজুর শরীরটা খারাপ তার মানে কি দোয়াটা কখন লাগছে তোমার বিপদে বললে হুজুর হুটুর দোয়া করেন কেন ব্যবসা মন্দা মানে কি বিপদে বর্ষ এখন দোয়া চা ওই যে নদী অঞ্চলের মানুষগুলা যখন আর যখন ঝড়ের কবলে পরে ডুবে ডুবে অবস্থা তখন মুসলমান তো সব আল্লাহ আল্লাহ শুরু করে শুনছি হিন্দুরা নাকি সাথে সাথে আল্লাহ আল্লাহ শুরু করে শুনছিনি আপনারা বিপদে পড়লে এরকম হুজুর দেখছে সব আল্লাহ সাক্ষী পাই গেছি এখন তো রেও একমুত্তা আমার আমি তো এখন বিভিন্ন জায়গায় আল্লাহ তোমার দুঃসময়ে তুমি ডাকতে হবে না আমি তোমার পাশে দাঁড়াবো কিতাবে পড়েছি বনি ইসরা একটা মেয়ে তার ছোট্ট একটা বাচ্চা নিয়ে কোন এক জঙ্গলের ভিতর দিয়ে কোথাও যাচ্ছিলেন दूर थोड़ा सामने दिए बाघर सामने दाड़ा दृश्य दईखाघा पड़े गेस চিনলাম না যুবক বলে আমি আল্লাহর পক্ষ থেকে আসা বলে তুমি এখানে কোথেকে আসলা বলে আমাকে আল্লাহ পাঠাইছেন কারণ হচ্ছে একদিন তুমি রুটি খাইতেছি রুটি খাইতেছিল তোমার আরামের অবস্থায় তোমার মুখের না। তুমি তোমার রবের নাম শুইনা না ওই ফকিরে দিয়া দিছিলা। আজকে আল্লাহ তোমার বিপদের সময় বাঘের লোকমাকে তোমার কোলে তুই দিস আল্লাহ স্ত আবার তিলওয়াত করেন পুরাণের মজা আমরা পড়ি কিনা পড়েননি পড়েন জোরে আবার পড়েন মালিক অর্থ কি জোরে বলে না কেমন দিবস না এবারে আমার বিচার দিবসের মালিক কে যিনি বিচার করেন তাকে মালিক বলে না বিচারক বলে জোরে বলেন আমাদের কোর্টে যারা বিচার করে তাদেরকে মালিক বলে না বিচারক বলে তো আল্লাহ যদি বিচারই করবেন এখানে আল্লাহ নিজের বিচারক না বইলা হাকিম কাজী এই জাতীয় শব্দ না বইলা রব্বে করিম নিজেকে মালিক কেন বললেন দুস্ত মালিক কাকে বলে এটা আগে বুঝলেন আমি এই টুপিটার মালিক আচ্ছা বলেন তো আমি যদি টুপিটা ফেলে দেই কারো কিছু বলার আছে কেন আমি মালিক তাই না যা ইচ্ছা তাই করে কথা ঠিক কিনা দোস্ত এইবার আসেন রব্বিম বলেন আমি বিচার দিবসের বিচারক না মালিক মালিক কারণ বিচারক সিস্টেম ছাড়া বিচার করে না কোর্টে যে আদালতে বিচার করে তিনি সিস্টেম বিচার করে না নিজের মন মত সংবিধান মতো বিচার করে মন মতো বিচার করলে চাকরি থাকবে না ঠিক আছে না আমি বিচারক না আমি মালিক কারণ কি ও বান্দা আমি যদি বিচারক হইতাম আজকে কোন সিস্টেম চলবে না সিস্টেম চলবে না সারা জিন্দি এক নামাজ পড়নাই বান্দা। আমি আল্লাহ চাইলি জিন্দিগির সব কইরা আমি আজকে তোমারে জান্নাত দিয়া দিতে পারি কোন সিস্টেম চলবে না কিন্তু রে বান্দা ফাজ করুন আজ কুরকুমায় যদি তুমি আমারে মালিক মনে ফাজকুরুনি। তুমি দুনিয়ায় আমারে মালিক মনে করবা আজকুরকুম আমি আল্লাহ ওই কেমতের মাঠে বিচারকের দিনে বিচার বিচার দিবসে আমি আল্লাহ তোমার মালিক হইয়া যাব। বলেন তো আমাদের মালিককে দুনিয়ায় আমরা মালিক কাকে মনে করবো কথা কনস্ত তোমার মালিক যদি হয় তোর মালিক তো ছিল আমি তো তোর মালিক ছিলাম না যা জাহান নামে যা তোমার মালিক তো খাজা বাবা যার কারণে তোমার বাচ্চা দরকার হইলে আল ইমরানে তিন নম্বর পারা হাফিজ কোরআন শরীফের বারো নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইন বলেন বলেন ক্ষমতা দেই আমি কে দেয় বলেন জোরে ক্ষমতার মালিক অথচ আমাদের দেশে দেখবেন নির্বাচনের আগে দিয়া এক শ্রেণীর মানুষ কেউ টুপি লাগায় রাবিয়া বস্রী সব দৌড়ায় বাবা শাহজালাল কবরে কত কাপখানা এমন যে বাবা শাহজালাল কাউরে ক্ষমতায় বসায় কত কন না ক্ষমতা বসায় কে তুমি যদি যাই বাবা কারণ আমার কাছে চায় না দুনিয়ায় যদি তুমি আমারে মালিক মনে করতা আমল কিছু কম নামাজ পড়ো নাই রোজা রাখো কিন্তু মালিক মনে করতা আমাকে আমার সাথে কাউকে মিলাও নাই আমি আল্লাহ লাইনে আমি আগে জানায়া দিছিলাম রে ক্যারিম বলেন বান্দা জিন্দগিতে যত গুণা তুমি কর যত গুণা কর সারা বান্দা আমি আল্লাহ চাইলে জিন্দগির সব গুণা মাফ করে দিতে পারি কিন্তু আমি শিরিক মাফ করব না মাঝে মধ্যে আমাদের ভুলের কারণে আল্লাহ একটু কাণ্ডলা দেনা স্কুলে দেন না বাচ্চারা ভুল করলে সাররা মাঝে মধ্যে কাণ্ডলা দেয় মাঝে মাঝে টুপিটা দেয় মাঝে মাঝে মুরগি বানায় মাঝে মাঝে ক্লাস থেকে বাইর করে দেয় বড় অপরাধ করলে স্কুল থেকে বহিষ্কার ভুলা গেছি ওই পাকড়াও এর যদি আমি আল্লাহকে ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকের সাথে সাথে সাড়া দিব বলে উদাহরণ উদাহরণ আমার দোস্ত ইউনুস এর উদাহরণ দেখ সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87 88 28 17 নম্বর পারা হাফিজী কোরআন শরীফের 8 নম্বর পৃষ্ঠা 8 9 10 11 নম্বর লাইন এই চার লাইনে কথাগুলো আছে রব্বে বলেন ওয়া যন্নুনী ইযহাবা মুগাদিবান ফাযন্ননা আন লান নাকদিরা আলাই ফনাদা ফিল إله إلا أنت كنت من له من الغم وكذلك الله ইউনুস আমার কথা মনে করার চলে যাচ্ছেন থাকবেন না চলে যাচ্ছেন জানা। একটু পানির মধ্যে চুবা দিছে কই জানো চুবা যাস পাইয়া খাওয়ন পাইয়া খেলিস ইউনুস আলাই সালাম মনে করছেন শেষ দেখেন অন্য অন্য গুলা তো সুবাহ উদ্ভিদ হজরত ইউনুসআসালাম বুঝে গেছেন আল্লাহ আন্ত পানির নিচে আপনি মহবুদ পানির উপরও আপনি মহাবুদ আপনি অক্ষমতা থেকে আল্লাহ পবিত্র ইন্নি কুন্তু মিনাজ ভুল করছি আমি আল্লাহ আমার বাচ্চা কেউ মনে করতে পারে এটা নবী আর আল্লাহর বিষয় অন্য অন্য মমিনের বিষয় না রব্বে না না এটা নবী আর আল্লাহর ব্যাপার না এটা আল্লাহ আর ইমানদারের ব্যাপার কোন ইমানদার যদি ওইরকম বিপদে পইরা। আমি আল্লাহকে ডাক দেয়া আলিকান মুমিনিন। আমি আল্লাহকে আমদ পর্যন্ত ওইভাবে মুমিন্দার মুক্তি দিয়েই যাব আমি রক্ষা করতে উদ্ধার করতে আমি আল্লাহ তোমার পাশে আইসা দাঁড়াবো দুস্থ আমাদের কাছে অনেক ভাই আইসা বিপদের কথা বলেন কি হুজুর বড় বিপদে আসিস এমন চাকরি করি হুজুর সুস্থা অনেক ভাই আস কি আল্লাহ বলেন তখন তুমি আমার দোস্ত ইউসুফ আলি দেখো। তিনি কি করছেন বিপদে পড়লে গুনার মধ্যে ফাইসা গেলে কি করতে হয় নবী ইউসুফ থেকে শিক্ষা নাও কে সুর ইউসুফ আয়ত নম্বর তেসে ক্যারি ইম্পর্টেন কাল ইন্ন হ বউ জায় ঘরের ভিতরে আটকাইছে বড় বিপদ দুস্ত খেয়াল করে একটু আকিদা সংক্রান্ত একটু কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনতে হবে বড় বিপদ एक विपद हजरत यूसुफ आलत सब बंदा जाते इच्छा कर ले अवस्था के निजे फिर रखा इठिन हजरत यूसुफर কথাটা কেন বললাম আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা মনে করেন নবীরা পাপ করতেই পারেন না কারণ তারা আমাদের মত মানুষই আছে না তারা মাটির তৈরি না নূরের তৈরি তারা গুণা করতেই পারেন না আর এক শ্রেণীর মানুষ আছেন যারা বলেন নবীরা গুণা করতে পারে এবং গুণা করেছেন না হজুবুল্লাহ নবী ইউসুফ আলি সাল্লাকে নিয়ে बड़ रकम चक्रांत आगे इतना चेतना ध्वसर कत रकम चक्रांत चलते मुसलमान सचेतन सचेत हो गये कलिजा आगुन लागते कलिजा आगुन लागे এই জন্য ভয়ে সব কিছুনে ঠেলে হুমকি ধমকি পিছনে ঠেলে এই কথাগুলো উম্মতের সামনে আমাদেরকে বলতে হয় বলবো ইনশাআল্লাহ হযরত ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে এসএ টেলিভিশনে একটা সিরিয়াল চলতেছে ইউসুফ জুলাইখার অমর প্রেম কাহিনী নাউযুবিল্লাহি মিন যালিম নবি ইউসুফ প্রেম করেন নাই এটা তার উপর অপমান আমরা প্রতিবাদ করেছি শেষে টেলিভিশন কর্তৃপক্ষ প্রেম নবী প্রেম করেন নাই তার ক্ষমতা ছিল কিন্তু তিনি করেন নাই এটা কোরআনের বক্তব্য রব্বিম বলেন বলে ইউসুফের সামনে আল্লাহর বিধান যদি না থাকতো ইউসুফ হাত বাড়াইতো কিন্তু বাড়ান নাই রব্বে করিম বলতেছেন আমি আমার বন্ধু ইউসুফকে কে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইছি আল্লাহ বল মাথায় কিচ্ছু নাই ইউসুফ তো আমাদের নবীনা আমি বলি ইউসুফ আমাদের নবীনা কে বলছে আপনার কে বলছে আপনি কোরআনের সুরা বা কারা খোলেন দুইশো আয়াত খুলেন আয়াত কি বলে দেখ রব کریم বলেন এটা ইমানের অংশ দস্ত আমান আর রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফরিকু বাইনা احد من رسله কারো কারোর মধ্যে পার্থক্য করি না মানি একজনকে বিশ্বাস করি সবাইকে কথা কন ঠিক কিনা আমাদের আপত্তি করে সেটা হচ্ছে মাঝাব চারটা হয় চারটাই যদি হয় শুদ্ধ কোনটা চারোটাই তো শুদ্ধ হইতে পারে না বলেনি কথা কম বলে আপনাদের এলাকায় তো নাই সোহান আল্লাহ ভাইরা আমরা বলি তোমরা আমাদের দুঃশ্মনায় যুবক বিরুদ্ধে ফতুয়া দিবা এটা তোমার ইমানের জন্য খতরা ইমানের জন্য খতরা নিশ্চিত জেনে ওলামায়ে ওলামায়ামের রক্ত বড় বিষাক্ত এই রক্ত নিয়ে খেলা করলে ইমান নিয়ে খবরে যাওয়া যাবে না মা কোনটা শুদ্ধ একটা যদি শুদ্ধ হয় বাকিগুলা কি এ সমস্ত নবীরা হক সমস্ত হক বিশ্বাস করতে হবে হক ইঞ্জিল হক জবুর হক কিন্তু আমরা কয়টা মানি তো চারটা হক হইলে একটা কেন মানি ওইটাই জবাব মাঝাব চারটাই হক মানি একটা এটা আরেকটা উদাহরণ শুনে আমি কথাগুলো বলতাম না অন্য আলোচনা থেকে একটু একটু তালাশ করে যেই কথাটা আমরা বুঝেছি নামাজ পড়ার নাম আবাদত না রোজা রাখার নাম আবাদত না দুঃস্থ মনে রেখে আবাদত হচ্ছে আল্লাহর হুকুম মানার নাম কথা বলে আল্লাহ যদি বলে নামাজ না পড়ায় বাদত আল্লাহ যদি বলেন রোজা রাখো রোজা রাখা বাদত আল্লাহ যদি বলেন এই ঈদের দিন রোজা রাখবি না তখন না রাখা বাদত কতক্ষণ ঠিক আল্লাহ যখন বলবেন নামাজ পড়ো নামাজ পড়া এ বাদত আল্লা যখন বলবেনা পড়া ঠিক কিনা আল্লাহর হুকুম মানার নাম কথাটা বুঝছেন কিনা কথাটা বুঝছেন কিনা তাইলে ওই কথা বুঝতে সহজ হবে কি কথা এক জঙ্গলে গেছে চার দোস্ত জঙ্গলে যাইয়া ক্যাবলা হারাইয়া ফেলছে খেল করেন ওলামায় কেন খেয়াল করেন কারণ আপনাদেরকে এক জঙ্গলে গেছে চার দোস্ত যাইয়া ক্যাবলা হারাই ফেলছে ক্যাবলা হারাইয়া ফেলছে কারো কাছ থেকে আর জানারও সুযোগ নাই কোন দিকে ক্যাবলা এখন মাছ কি আরেকজন নামাজ পড়ছে উত্তর দিকে ফেরা কারণ তার কাছে ওইটাই কেবলা মনে হয়েছে আরেকজন নামাজ পড়ছে দক্ষিণ দিকে ফেরা কারণ তার কাছে ক্যাবলা ওইটাই মনে হয়েছে আরেকজন নামাজ পড়ছে পূর্ব দিকে ফিরার অথচ ক্যাবলার দিকে ফিরছে কয়জন কথা কন কয়জন ক্যাবলামুখী হইছে একজন কিন্তু নামাজ হয়ে গেছে চার ঘটনা ঘটনাটা ঘটনা হইল ওই অবস্থায় ক্যাবলা উদ্দেশ্য কথা বুঝে আসছে এইবার আসেন মাঝাব চাই চাই শুদ্ধ হয় কেমনে আসলে মাঝহ কোনো বিষয় না বিষয় হলো আল্লাহর হুকুম মানার নাম আল্লাহ হুকুম করছেন এই আল্লাহ রসুলের কথা বক্তব্য। এর বক্তব্যের কথা এটা হলো শরীয় ইমাম একটা বলছেন ইমামে আবু হানিফা অন্যটা বলছেন একজন বলছেন হালাল আরেকজন বলছেন হারাম सोही, सोही, सोही, सोही, सोही, हराम आपत्ति हजुरथा कसोलिस बेदी ওইটাকে দিন মনে করা দিন মনে করা এটা বেদা তো মাঝাব আপনারা মনে করেন আমার এলএম কালাম যা আছে ওটা দিয়ে আমি বুঝি আমার জন্যে মাঝাব মানা ফরজ এখন প্রশ্ন হইলো রসুলের যুগে যে মাঝহা ছিল না সেটা পরবর্তীতে আইসা ফরজের তকমা কেমনে পায় আমি মনে করছি মাঝাব মানে হচ্ছে নতুন কোন ধর্মের নাম আমি মনে করছি এই জন্য আমার আপত্তি না কোরআনের বাইরে না মাঝহ সুন্নার বাইরে না বুঝতে হবে আচ্ছা নলকূপ যে পাতে নলকূপ টিপতে যে পানি আসে চিপলে ওই পানি কি নলকূপ বানায় না পানি মাটির নিচে আগে থেকেই ছিল মাটির নিচে আগে থেকে ছিল না পানি কেউ আসেন দোস্ত শরীয়তের সমস্ত মাছ আলাগুলা ওই পানির মতো ওর আনের নিচে চাপা পইড়া আছে। ওই মাটির নিচ থেকে পানি বাইর করা আমার পক্ষে সম্ভব না এই জন্য আমি একটা কল পাচ্ছি আমার এলম কালাম কম থাকার কারণে কোরআন হাদিসের নিচ ওই আমি বাইর করতে পারি না এই জন্য ইমামে আবু হানিফা নামক একটা নলকূপ বসাইছি কথা বুঝছে নতুন নিব আল্লা ভিভ্রান্তি না তুমি আমারে বুঝাইয়া দিও কান্দইরা তবা হাজিস হয়ে যাবে যদি বুঝাইয়া দিতে না পারি আস আসো কাকে নিয়ে আসবো আসো বিনয়ের সাথে বলতেছি এটা আপোষের জন্য চ্যালেঞ্জ না আমি চ্যালেঞ্জ করি না कथाक्य चाह তারা টুকরা করলো যাই হোক দোস্তা ওই যে বলতেছিলাম হজরতফ আলহিসের ব্যাপারটা ও দু অপরাধ করে না খেল করেন খেল করেন আমি বিপদে পড়ে গেছি বিপদে পড়লে কি করতে হবে আল্লাহ জানেন আল্লাহ জানায়া দিস বান্দা কখনো যদি তুমি গুণা করার মধ্যে ফাইসা যাও আল্লাহর কাছে চাইতে হবে কার কাছে পানা চাইতে হবে কার কাছে জোরে বলেন না আল্লাহ আকবাদ আল্লা আলহামদুলিল্লাহ কিস্তা শোনানো মাকসাদ না আমার কথা বলার যেটা এটা হয়ে গেছে হজরত ইউসুফ যখন দৌড়াইছেন দরজার দিকে আল্লাহ তাকে পানাহা সবগুলা দরজা খাট খাট করে খুলে গেছে দৌড়ায় গভর্নরের সামনে ইউসুফ দৌড়ায় সামনে হাতে নাতে ধরা খাইয়া এখন বেটি পোল্টি মারছে পোলটি মারিয়া বলে অপকর্ম করতে চায় আমি তো মনে করি তাকে কঠিন শাস্তি দেওয়া দরকার অথবা জেলখানায় ঢুকানো দরকার আজিজ মিস্ত্র বলে ইউসুফ কি করল ইউসুফ বলে না আমি কিচ্ছু নাই। আজিজে মিসর বলে দলিল দাও দলিল দাও ও দোস্ত এখানেও ক্ষমতার ক্ষমতার ক্ষমতার প্রভাব দেখাইল কেমনে ইসলামের নিয়ম হইল শরীয়তের নিয়ম হইল দলিল দিবে যে দাবি করে দাবি করছে অপরাধের দাবি করছে জুলাইখা দলিল তো দেওয়ার কথা জুলাইখা আর আজিজে মিসর বলে ইউসুফরে দলিল দিতে কারণ ক্ষমতায় থাকলে সিস্টেম মানতে হয় না কথা বুঝেন হ্যাঁ দলিল দিছি ওই যে আপনাদের ঘরে আপনাদের পরিবারের ছোট্ট একটা বাচ্চা যেই বাচ্চা এখনো কথা বলতে পারে না হাঁটতে পারে না বলে ওই বাচ্চাটা জিজ্ঞেস করেন সেই বইলে দিবে কে অপরাধী ও দোস্ত যে বাচ্চা কথা বলতে পারে না আরে কথা বলতে সাক্ষী তো সাক্ষী দিতে পারবে না কারণ কেন দৌড়া দৌড়ি করছে বুঝবে নাকি বাচ্চা মানুষ কিন্তু হজরত ইউসুফ জানেন আমি যে আল্লাহকে ডাক দিছি ওই আল্লাহকে একা ছাড়তে পারেন না ইউসুফ বলেন ওই বাচ্চারা ডাক দাও ওই বাচ্চারে জিজ্ঞেস করো কে অপরাধী বাইর করছে রব্বিন বাচ্চার মুখ দিয়ে জবান দিয়া এত সুন্দর যুক্তি কথা বাইর করে দিচ্ছেন কারো আরো স্বীকার করার কোন সুযোগ ছিল না বাচ্চা বলতেছে কয় জামা চেক করেন জামা চেক করেন কয় সামনে যদি ছিঁড়া থাকে জামার সামনে দিয়ে যদি ছিঁড়া থাকে মনে করবেন ইউসুফ অপরাধী ধরতে গেছে বেটি গিযা বাঁচাই আর যদি দেখেন যখন দেখছে জামা পিছন আজিজ মিশর বুঝা ফেলছে বড় চমৎকার আমার দিলের মধ্যে লাগছে কথাটা এই জন্য আমি এই কথাটা এত দূর পর্যন্ত টাই না আনলাম বহুদিন পর রে করিমের রহমতে হজরতফ আলী সালাত সিংহাসনে আরোহণ করেছেন মিশরের খাদ্যমন্ত্রী হয়েছেন মিশর এবং তার আশপাশ এলাকায় দেখা যাচ্ছে শস্য থেকে জনগণকে রেশন দেওয়া হয় রেশন দেওয়ার সিস্টেম দুইটা যারা দূর থেকে আসতো তাদেরকে ছয় মাসের রেশন একবারে দেওয়া দিত দূর থেকে বারে আসা সম্ভব না আর যারা মিশরের বাসিন্দা তাদেরকে মাসে এক মাসের রেশন দেওয়া কারণ তাদের পক্ষে বারবার আসা সম্ভব তো কার্ড দেওয়া রেশনের কার্ড দেওয়া ওই কার্ড এই তুমি লাইনে দাঁড়াইছো কেন তুমি না একবার নিচ তো বলে হুজুর দুই দুইবার দিবেন কারবারটা দেখছো সাদা ভাজি করো তুমি মাস্তানি করো দেখা দুইবার দাম লাগবো লিংক একটা। এরা জনগণ আপনি আমার শাসক আরেকটা লিংক হচ্ছে আমি ওই বাচ্চা যেই বাচ্চা আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম কথা শেষ হয় নাই। এটার জন্য এই কথা বলি নাই। এই কথা সইনা হাজরাতে শিশুর মতো শুরু করেছেন মনে পড়েছে আল্লাহ আল্লাহ কত দয়া করেছেন বাঁচার ছিল না কোন উপায় ছিল না ওই জুলাই অপবাদের কারণে জেলখানায় যাওয়ার রাস্তা তৈরি হয়েছিল আল্লাহ ওখান থেকেও বাঁচাইছেন বাঁচাই আজকে আল্লাহ সিংহাসনে বসাইছেন আল্লাহ নিয়ামত মনে করে করেসুফ কাঁদতেছেন কারণ সে আমার পবিত্রতা বর্ণনা করছে তার পবিত্রতা বর্ণনার উসিলায়। আমি আজকে সিংহাসনে বসছি সে যখনই আসবে তাকে দিবা কারই তৈরি বড় চমৎকার রস বের করছেন দোস্ত খেয়াল করেন ও দোস্তিমাতের সাথে মের রহমতের কোন তুলনা হয় না বলেন ওরে বান্দারা খেল করো খেল করো ওই যুবক ও মাহ তোমার এক বান্দা তার পবিত্রতা বর্ণনার কারণে তার খাজানা কইলা দিছে আল্লাহ আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি আল্লাহ তুমি তোমার রহমতের খাজানা আমাদের জন্মে খুলিদাও সময় অনেক হয়েছে আপনারা মনে বিরক্ত হইতেছে আর দুইটা ব্যাখ্যা দিব থাক বেশি দিব না ইনশাল্লাহ পড়েন সাথে সাথে মনে আছে কিনা করুন আমি করব ভুলব না মনে আছে কথা হাজির শরীফ জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় হয় তখন মালাকুল মৌতের সাথে জান্নাতের ফিরিস্তারাও আসে আগায় নেওয়ার জন্য मानुषर सुरते सुंदर किस मानुषा डे ই রান বের হো বের হও বের হও। জান্নাতের দিকে বের হও তোমার ওই রবের দিকে বের হও যে রব আজকের পর তোমার উপর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না এইভাবে ডাকতে থাকেন একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই আমার বাবা বড় বুজুর্গ মানুষ ছিলেন নিজের বাবা সম্পর্কে আর কি বলবো মনে করবে যে নিজের বাবার বুজুর্গ জাহের করে না আমি আলেম হিসেবে আমান উদ্দার কথার আমান উদ্দার খেয়ানত করবো না ইনশাল এটা দিল থেকেই বলতেছি আমার বাবা বড় বুজুর্গ মানুষ ছিলেন ঢাকার আলেমরা অনেকেই চিনেন বড় বুজুগ হাবিজ জুজুর রহমতুল্লাহে আলের সোহবতে ছিলেন দীর্ঘদিন পীর জুজুর রহমতুল্লাহ আলের সোহবতে ছিলেন দীর্ঘদিন খাদেম ছিলেন খিদমত করছেন বড় বুজুর্গ মানুষ ছিলেন আব্বার যখন ক্যান্সার হয় ক্যান্সারের কারণে ইন্তেকাল হয়েছে ওই উশিলায় তো ডাক্তার যখন আমাকে জানায় আমি বড় সন্তান বড় ছেলে আব্বা চিকিৎসা চলতেছে আমি কাউকে জানাই না জানাইয়া লাভ কি সবাই প্রেশান হবে আম্মা কষ্ট পাবেন ভাইয়ের ভরা কষ্ট পাবে কাউকে জানাই না আমি গোপনে চিকিৎসা করতেছি ডাক্তারের কাউকে বলতেও পারে না সইতেও পারে না আপনি একটু সতর্কতাই কেন তাই কেন তো আমি মাদ্রাসায় গেছি পড়াইতে পড়াইতেছি দুপুর বেলা আম্মা ফোন দিছে আল্লাহ আকবর আব্বা তোমার বাবা খুব ডাক্তার বলছে খুব ব্যাথা পায় কষ্ট পাইতেছে। আমি ক্লাস বাদ দিয়ে মাদ্রাসার সবক ছেড়ে দিয়ে তাড়াতাড়ি বাসায় আসছি বাসায় এসে জড়াইয়া আব্বাকে কাছে যাইয়া বলতেছি আব্বা কি হয়েছে কি তো আব্বা কান্না করতেছেন আর যে কথাটা বলতেছেন সেটা হলো। আমি এখন যেই মসজিদের হতিব ঢাকা সায়েন্স ল্যাবরেটরি নিউ ইলিভেন্ট রোডের মোড়ে যে বড় মসজিদটা ওই মসজিদের হতিব প্রায় ১৪ বছর আমার খতিবের জমানা এর এক পর্যন্ত আমার বাবা প্রায় পঁয়তাল্লিশ বছর ওই মসজিদের হতিব ছিলেন মানে আমার বাবা এবং আমার ওই মসজিদের বাসা ছিল তখন আলাদা একটা বিল্ডিং আমাদের কোয়ার্টার দোতালায় মসজিদ আর আমাদের কোয়ার্টার মাঝখানে এতটুকু একটা ফাঁক মসজিদ এবং কোয়ার্টারের দুই কারণ এগুলা মিলে একটা গলির মতো হয়ে গেছে আব্বা আমাকে বলতেছেন চিৎকার করতেছেন আর বুকে নিয়ে আর চিৎকার করতেছেন আর বলতেছেন আব্বা আমি এখানে বসে আছি আর এই যে জানালার পাশে ওখানে লোকজন কেউ যেতে পারে না বন্ধ চারোপাশ থেকে বলে এই জাল পাশ থেকে কতগুলা সুন্দর সুন্দর চেহারা উড়া মানুষ চিনি না এদেরকে এখানে দাঁড়ায় কিছু নাই এটা তো রসুলের ঘোষণা জান্নাতি বান্দাদেরকে নেওয়ার সময় জান্নাতের ফ্রেশ আসবেন আইসা পাশ থেকে এরকম ডাকবে আর বলবে এতদিন তুমি পবিত্র শরীরের মধ্যে ছিলা মুতমা ইনসমনি কি মুতমা ইন নজমানি আল্লাহর সিদ্ধান্তের সামনে কোনোদিন কোন আপত্তি করে নাই আল্লাহ বলেছেন বান্দা ফজরের ভক্ত হাজির হইতে হবে আল্লাহিনি খেলে তোমার রক্ত দরকার বান্দা বলছেন লাভবাহিক রব্যাক বলছেন বান্দা আমার দিনকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করার চক্রান্ত করতেছে তোমার কল্লা দরকার বান্দা বলছে লাভবাহিক রব্যে কারিম বলেন ফিরিস্তারা বলেন ও বান্দা ও পবিত্র নফ ও মুমা ইন এতদিন পবিত্র শরীরের মধ্যে তুমি ছিলা উখরুজি উখরুজি ই বহু সম্পর্ক পুরানো সম্পর্ক শরীরের সাথে নবসের সম্পর্ক মায়ার সম্পর্ক বের হতে চাইবে না তখন রব্যাককারীন ডাক দিবেন কোরআনে আসছে র <Sýstup> মারিস <Sýstup> <Sýstup> <Sýstup> ইক তোমার রবের কাছে ভয় পায় না তুমি তোমার রবের কাছে ফেরত ইলা ইক রাহ কি অবস্থায় ফেরত তুমি তো এতদিন তোমার রবের হুকুমের সামনে সন্তুষ্ট ছিল ওই যে আমি বলেছিলাম ওরে বান্দা। তুমি আমার সিদ্ধান্তের সামনে সন্তুষ্ট থাক যদি আমার সিদ্ধান্তের সামনে সন্তুষ্ট থাক আমি আল্লাহ মৃত্যুর সময় আজ কুরকুম আমি আল্লাহ ভুলব না মার দিয়া মার দিয়া আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্টির স্বীকৃতি দিয়া দিলাম বান্দারে তুমি আমার সিদ্ধান্তের সামনে সন্তুষ্ট থাই কে মৃত্যুর সময় আমি আল্লাহ তোমার উপর রাজি হইয়া তোমার উপর সন্তুষ্ট হইয়া জান্নাতের সুসংবাদ দিয়া জান্নাতের মেহমান বানাইয়া তোমাকে কবুল করে নিব নগদে দুইটা ঘোষণা দুইটা ঘোষণা হিন্দুর সাথে থাকতামগের সাথে থাকতা মুরাঙের সাথে থাকত গারোর সাথে থাকতা চাকমার সাথে থাকতা আরো কত ধর্মের মানুষের সাথে থাকতা নানান মানুষের সাথে থাকতা আল্লাহ নবীদের সাথে তুমি চলে যাও আমার ন্যাকা সুহাদের সাথে তুমি চলে যাও আমার সিদ্দিকিনের সাথে তুমি চলে যাও আমার ন্যাকবানদের সাথে নিও না বলেন আমিন আল্লাহর ডাক না শোনাই এক কবরে নিও না আল্লাহ আল্লাহ যে আমল করলে মৃত্যুর সময় তোমার ওই ডাক শুনবো এই আমল করার তো ফিক দান করেন আমিন মহতারা আরেকটা একটা ব্যাখ্যা শেষ করব আয় ছয় আঠাশ নম্বর পৃষ্ঠা হাফিজি কুরআন শরীফের তেরো নম্বর ও عليها شداد لا يعصون الله ما ওয়স আলু ما মরু আল্লা দুই ভাবে ডাক দেন বাবা যেমন সন্তানকে দুই ভাবে ডাক দেয় এক হইলো সম্পর্ক ধইরা আরেক হইলো নাম ধইরা এ আব্দুল্লা কই এই এক ডাক আরেক ডাক হইল আব্বু কোথায় এই এক ডাক্তার তখন সন্তান টের পায় বাবা রাগ কইরা ডাক দেয় নাই মায়া কইরা ডাক দিছে কথা কর না মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ যখন বান্দাকে তখন বুঝতে হবে ডাকের নমুনাটা বেশি সুবিধার লাগতেছে না কঠিন কিছু আসতেছে আর যখন আল্লাহ ডাক দেন ও দেন্লামানদারেরা যাদের সাথে আমার ইমানের সম্পর্ক ওই সম্পর্কদের যখন ডাক দেয় তখন বুঝে নেওয়া উচিত আমার রব আমাকে বড় মায়া কইরা ডাক দিস তো কি করা তখন চৌকান্না হয়ে শোনো রব মায়া কইরা তোমার কি বলতেছে শোনো থেকে বাঁচ কথা কয়না কত থেকে বাঁচাবের জাহান নামে খালি আগুনের শাস্তি আর কোন শাস্তি নাই কথা বলেন সাববিচ্ছু নাই জিব্বা কাটার শাস্তি নাই কলা টিপার শাস্তি নাই বুক ফার শাস্তি নাই মাথা থেতলাই দেওয়ার শাস্তি নাই বহু রকমের ভয়ঙ্কর শাস্তি আছে বিষাক্ত সাফ কামড়াবে এই শাস্তি আছে বহু রকমের ভয়ঙ্কর শাস্তি আছে তো আল্লাহ বললেন আগুন থেকে বাচ্চা ওই আগুনের কথা কেন বললেন জাহান্নামের কথা বলতেন আগুনের কথা কেন বললেন দুইটা জবাব দিচ্ছেন মুফতি শফি রহমতুল্লাহ আলে এক জবাব হইল গোটা জাহান্নাম তাই আগুন ভিতরে নানা রকমের শাস্তি গোটাটাই আগুন এটা এক জবাব আর এক জবাব হইল দুনিয়ার মানুষ নানা রকমের অজুহাত দেখায় অজুহাত আপনি আপনার সন্তান আপনি দেখি এত বড় সুখী সৌ দেখি পর্দা করে না তখন মানুষ কি বলে জানের হুজুর বহু চেষ্টা করছি কাম হয় না শুনে না কথা শুনে না বলে কি না বাচ্চার ব্যাপারে বলে হুজুর বহু চেষ্টা করছি কথা শুনে না বাড়ির সামনে বড় একটা গর্ত করা হয়েছে গর্তের মধ্যে লাকড়ি দিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালায় দেওয়া হয়েছে দৌদৌ করে আগুন জ্বলতেছে এখন আপনি ঘরের মধ্যে সোয়া বসা জানলা দিয়া দেখতেছে ওই আগুনের মধ্যে আপনারা কি করবেন ডাক দিবেন তাই না ভেতর থেকে এই যায় না যায় না পয়া এই কাজ করবেন আরে বাচ্চা তো বুঝেই না ডাক দিলে শুনবে কথা কর না চুপসাপ বুঝার হয়েছিস কথা বুঝেন নাই कर दौड़े हाथ ओ बाबा आगुने झाप दिले शरीर पड़े जाए ना दौड़ा जाए कमरे धरबें बाबारे आगुने पड़ले छाई जवाबा आगुने दिखे जाओना दौड़े जाए पा चेपे धरबें ओ आब्बू बड़ भयंकर आगुन झाप दिल तुम छाई जवाा झाप दियो ना दूरे সন্তান যদি একটু বড় হয় অভিমান করে যদি যাইতে চায় আপনি রাখতে পারতেছেন না পাড়া প্রতিবেশীকে ডাক দিবেন এ তোরা কোথায় আছিস আমার তারে খবর দিবেন ইমাম ডাক দিবেন দিবেন কিনা। পাড়া প্রতিবেশী আপনজন সবাইকে ডাক দিবেন দোস্ত একটু বুকে হাত দিয়া বলেন তো জাহান্নের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানের হাত কয়দিন আপনি চাইপা ধরছিলেন বুকে হাত দিয়া বলেন कई दिन जहां नाम आगुन बड़ भयंकर आगुने झापती रे बाबा नाम कयर टाइना मस्जिद না আগুনে পারা ও বান্দা ও মানুষ শোন এই জন্য রেম বলেছেন दुनियार आगुन तुम्हारे कठिन मनजे दुनिया आगुन थे बाचानों जने कोमरे जड़ाया धर जहां नाम आगुन तुम्हारे हालका मन जहाान नाम आगुन थे बाचानों जने शुद्ध डाक दाओ डाक दाओ बाबा जाओ ना पड़े जबा डाक द এইরকম মনে হয় আমি আল্লাহ করলাম রসুলের মাধ্যমে আমরা জেনেছি দোস্ত রসুলের মাধ্যমে জেনেছি মাঠে বিচার দিবসে সন্তান জান্নাতের দিকে চলে যাচ্ছে मा मा अमार बाबा, अमार ताएना ताएना। अमार बाबा मा तर पापर कारण जहां नाम दिखे चले जाह्न मुखी बाबा मा जहां मुखी सतान गई दृश्य देखा दौड़े दौड़े कोमरे जड़ाया बाबा मायर कल्लासे बोलो दुनिया जहां नाम आगन थीकाचाल से आल्ला आज के बाबा मा चारा जाननाते जा আমার বাবা মারে আমার সাথে জান্নাত আমি আল্লাহ ওয়াদা করলাম ওয়াদা করলাম আজ কুরকুম আমি আল্লাহ তোমার সন্তানের মাধ্যমে তোমার কুমার জড়ায়া ধৈরা তোমার জাহান নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠাইয়া দিব दोस्त अनेक बाबा जुबक ख्याल कत बड़ नियम हारे हारा गईबाइबू गत नये तारीख राजीट प्रोग्राम कर রাত্রে প্রোগ্রাম করে সকাল বেলা বাসায় যায় দেখি মার নাই দুনিয়া থেকে চলে গেছে আপনাদের এই রাজশাহী আমার জীবনের জন্য একটা ইতিহাস পেয়ে যুবক একজন মা হারানো বাবা হারানো সন্তান হিসেবে তোমাদের হাতে পায়ে ধইরা যায় যুবক রেম বলেন আজ কুরকুম তুমি তোমার মা বাবার খিদমত যদি কর আজ তোমার সন্তানকে দিয়ে আমি তোমার খেদমত করাবো এ বুড়ারা বুড়ারা যাদের মা বাবা চলে গেছে আপনারা কি করবেন বলেন বান্দা ফাল বন্দা তুমি তোমার মা বাবার কবরের কাছে যাও যাইয়া হাত উঠাইয়া আল্লাহর কাছে বলো রব্বির হাম হুমা কামা রব্বায় কামা যদি মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ বলতেছেন আজ কুরকুম তোমার মৃত্যুর পর তোমার সন্তানকে আমি তোমার কবরের সামনে আমি আল্লাহ দাঁড় করাইয়া দিব সন্তান যখন আল্লাহর কাছে হাত রব্বির হাম রেউ উঠবে ঢেউ হাদিসে পড়েছি বড় ইসরায়েলের ঘটনা বুহারি শরীফে পড়েছি বড় ইসরায়েলের এক ব্যক্তি বড় নাফর মানবান্দা ছিল মদ্যপ ছিল কিন্তু দিল চাইতো সন্তানটাকে তাও রাত আলেম বানাবে বাবার নিয়তের কথা মা বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠাইয়া দিছে বাচ্চা মাদ্রাসায় যায়া যখন তাওরাত পড়া শুরু করছে দোস্ত বিসমিল্লাহ রহমান আর আমি আল্লাহ তার বাবারে কবরে আজাব দেব হইতে পারে না হইতে পারে না যাও যাও যাও এই মুহূর্তে যায় তার কবর আজাবকে বন্ধ করে দাও আল্লাহ আকর আল্লাহু আকবার বাবা মার জীব দশায় তুমি তোমার জান্ন বাবা মার সামনে লাহুমা জানা রহমা বিনয়ের ডানাগুলো মেইলা বাবা মার সামনে মাথাটা ঝুকায়া দিবা ও বাবা আমার মাথাটা একটু হাতায়া দাও ও মা আমার মাথাটা একটু হাতায়া দাও দুনিয়ার মধ্যে বড় রহমতের হাত আর নাই রে ভাই তুমি খাজার কাছে দৌড়াও বাবার কাছে দৌড়াও কত জায়গায় তুমি হাতিয়া নিয়ে যাও শ্বশুর যাও। শাশুড়ির কাছে হাদিয়া নিয়ে যাও এই এই ফলের মৌসুমে মার মুখের সামনে একটা ফল তুইলা দাও মার হাতটা নিজের মাথায় ভুলেও ভাই মার শরীরের সাথে একটু ঘষাঘষি কর মাকে আদর করে যায় একটু নাটটা ধরো ছোটবেলায় যেমন আমি কেন আমার মার নাকটা যায় একটু ধরি নাই ঠোঁটের মধ্যে কেন যাই একটু চুমু খাই নাই এ যুবক এ যুবক খাতে পায়ে ধর আজকে তো বা কই রার সামনে যাইয়া পাওয়ের পুর পর मा, मार्थे मार जे आचरण करबा तुम्हारा सन्तान तुम्हारे एक ही आचरण कर डाड़ा गो तुम मार सामने मेले धईरा बोलो আমার মাথায় একটু তোমার সন্তান তোমার পাটিবাদ তোমার সন্তান তোমার জন্য রহমতের দুয়ারে রহমতের ভিক্ষা চাইবে দুস্থ করুন আল্লাহ তৌফিক দেখেন আমিন বলেন আমিন্তম মা বাবাকে কষ্ট দিও না আল্লাহর কসম খায়া বলে যাই হাতে পায়ে বলে যাই মা বাবাকে কষ্ট দিও না বিশেষ করে মারে কষ্ট দিও না মারে কষ্ট দিও না আল্লাহ মার অন্তরটার এত মায়া দিয়া ভরপুর করছেন কত মায়া দিয়া যে মা তোমারে বড় করছেন তুমি জানো না এই জন্য মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস কর সন্তান যদি বাবা মায়ের আগে ইন্ত কাল করে মাসালা হইল लाश् निजे लाशा जा मारे कष्ट दियो ना मारे कष्ट दिना कारण तक तुम तुम मायर पेटर मध्य लाथी मारती दुनिया सबा घुम तुम्हारे माओ घुम हठात उठा घर मध्य पायचारी शुरू कर কেউ জানে না কেন ঘুমায় না আল্লাহ জানেন তুমি পেটের মধ্যে নিজের জান্নাত তৈরি কর মা বাবা মৃত্যুবরণ করলে আল্লাহর কাছে দোয়া কইরা কইরা তাদের জান্নাত তুমি তৈরি কর্লাহ এ যুবক হাততল আল্লাহ আক কার মা বাবা আছে তবা কইরা সমস্ত গুণাগুলা মাফ করাইয়া তারপর বাসায় যাব ইনশাআল্লাহ রাজি ইনশাল ইনশাল আল্লাহ তাহা এই মাহফিল কে কামিয়াব করেন কাল যে সমস্ত বলেন আমিন আমি আসলে নিজেকে একদম আনফিট মনে করতেছি বহু কষ্ট লাগতেছে কথা বের হইতে আমি এইভাবে কথা বলি না এই স্টাইলও কথা বলি না তারপরও আল্লাহ তালার ইচ্ছা যতটুকু পেরেছি দিল থেকে কথাগুলো বলেছি আপনাদেরকে বলেন আমিন বারিক আলা মোহাম্মদি মুহমদ কমা বারক তালা ইব্রাহিম ইব্রাহিম innaka hamidum majid allahumma amin rabbana zalamna anfusana wa illam tawfir lana wa tarhamna lanakunanna minal khasirin rabbana faghfir lana আল্লাহ এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাহুত আপনার সমস্ত ভুল ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব কুটি কুটি গুণ সওয়াব বাড়াইয়া আকায় না আমদার তাজ ধরে মদিনা নবি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়াত ছরের সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ আদম আলাইহিস সালাম তকরিয়াস পর্যন্ত যত انبিয়া আউলিয়া মুহাদ্দিসিন মুস্তাহিরিন পীর মা যারা কবরাসী হয়েছেন আল্লাহ প্রত্যেকের রোহের মাগ ফেরাতে আর সোয়া দেন। আল্লাহ খাস করে আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছে জানিনা মা সাক্ষী দেশ তোমার রহমান রহিম নাম উচ্চারণ করি আল্লাহ ছোটবেলায় যদি ওই মা বাবা হাত ধরে তোমার সাথে পরিচয় না করাই তো আল্লাহ তোমাকে চিনলা আল্লাহ সেই মা বাবার কবর গুলোকে জন্নতের টুকরা আল্লাহ দেওয়নতি বিছানা জন্মতি পোশাকের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ জান্ন থেকে জানালা খুলে দাও যেন আল্লাহ আল্লাহ কবর আজা বন্ধু করে দাও আল্লাহ আল্লাহ কবর জান্নাতের টুকরা বানাই দাও আল্লাহ আমাদের আমলগুলো আল্লাহ মা বাবার তাদের চারোপাশে তুমি পাহাড়দার হিসাবে दुनिया क्यों ना अल्लाह तुम कत बड़ गुनागारे तुम्हें আসতে লজ্জা লাগে সাহস না কিন্তু তুমি আল্লাহ তাই তো নিরাশ হই নাই বেহাই আর মত গুনার বুঝা নিয়া তোমার মা দুয়ারে হাত আল্লাহ ফিরাইয়া দিও না মাবুত ফিরাইয়া দিও না আল্লাহ গুনা আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই মাহভূত আমরা ছাড়া তোমার কত বান্দা তুমি ছাড়া আমাদের কে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 আমার গুণার দিকে না তাকাইয়া তুমি তোমার ওই চমৎকার গুণগুলোর দিকে তাকাইয়া আল্লাহ আমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দেওয়া আল্লাহ মাহবুদ মাফ করে দিলে তোমার হাবিব খুশি হইয়া যাবেন আল্লাহ আল্লাহ তোমার হাবিবকে খুশি করার জন্যে হলে আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাগুলো আল্লাহ মাফ করে দেওয়া আল্লাহ তো আর গুনা করব না আর গুনা করবো না তৌফিক দিয়েছ আল্লাহ আল্লাহ আরাফার ময়দানে বহুবার থাকার তৌফিক তুমি দিয়েছ আল্লাহ রিয়াজ উল্লাই বসে বসে কোরআন নামাজ করার তৌফিক তুমি দিয়েছ আল্লাহ কত ফোটা চোখের পানে তোমার ভয়ে ফেলার তৌফিক তুমি দিয়েছ আল্লাহ আল্লাহ জীবনে এই সমস্ত আমলগুলোকে আল্লাহ পেশ আল্লাহ গুণা অবস্থা ডাক দিও না গুনা অবস্থা ডাক দিও না আল্লাহ पेद्ला तुम्हार, तुम्हार कलम तिलावत कर डाक दिओ अल्लाह अल्लाह तुम्हारे শত্রুর মোকাবেলা অবস্থায় আমার শরীর থাকে আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবাইকে তুমি ওই ডাক দিয়া মত দিও পদুখুলি ফি আলি বাদি পদুখুলি জন্নতি আল্লাহ এ ডাক না শোনাইয়া তুমি কবরে নিনা আল্লাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেওয়া আল্লাহ আল্লাহ সুন জিন্দিগি দান করো আল্লাহ জীবনের প্রত্যেকটা আমল তোমার হাবিবের অনুকরণে করার তৌফিক দান করো আল্লাহ তুমি অন্তর্যামি সকলের মনের খবর জানো আল্লাহ আল্লাহ প্রত্যেকের দিলের আল্লাহ যারা বিপদগ্রস্ত আল্লাহ বিপদ থেকে মুক্তি দিয়ে দেওয়া আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ ব্যবসায়ীর ব্যবসায় বর প্রান করো আল্লাহ কৃষকের ফসলের মধ্যে সমস্ত রকমের আল্লাহ যে আমল করলে তুমি খুশি হবা আমল করার তৌফিক দেওয়া আল্লাহ যে আমল করলে তুমি ناراض هوا معبود سے عمل سے بچے থাকার توفیق دے اللہ اللهم انا نسالک الموت وراحه عند الموت ورحمه ومغفره بعد الموت والعفو عند الحساب والفوز بالجننه والنجات امنا الله على سيدنا